وعليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من بعد اعوذ بالله من الشيطان الرجيم يوتي الحكما من يشاء ومي يوت الحكم فقد اوتي خيرا كثيرا عن معاويه رضي الله تعالى عنه قال قال رسول الله الله عليه وسلم ما الله به خيرا يفقه في الدين بالنسبه ببنگাল সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে आलोचन स्वागत जाना आलोचना करी शरियतर मर्यादा और उपलब्धिर गभिरता शरियतर मर्यादा के दी है बुझे ना बुझे शरियत सम्पर्कें उल्टा जान कथा ना बोलते बुझते हैं पवित्र कुरान सई हदीस दूटाई आल्ला प्रदत्त पवित्र कुरान जमन आल्ला नाजिल कर এটা সরাসরি আল্লাহর কালাম বা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান অনুরূপভাবে হাদিসও আল্লাহর পক্ষ থেকে বিধান তবে এটা এসেছে নবী মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লামের মুখ দিয়ে তার ভাষা এসেছে তো বিধান দুইটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনে যেমন ফরজের বিধান রয়েছে তেমনি সুন্না নফলের বিধান রয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাহাজতের কথা বলে সুরয়ে মানিস্রাইলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতে চেয়েছেন রব্বুকা ফিলাত আপনার তাহাজ পড়নেটা আপনার যে নফল তাহলে কোরআনে নফলের বিধান আসছে অনুরূপভাবে হাদিসের মধ্যে শুধু সন্ন্যাতের বিধান নয় ফরজ বিধানও আসছে আপনি খুলুন সহি বুখারি পনেরোশো দশ নম্বর হাদিসটা রসুল সাল্লাহ সাল্লাম ও রমাজানের শেষে সাদাকাতুল ফেতের অর্থাৎ ফেতরা দেওয়াকে ফরস করেছেন ফরাজা রসল্লা সাল্লাহ সাল্লাম জাকাত আল ফেতরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন জাকাতুল ফেতের দেওয়ার সম্পর্কে বলেননি বলং বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু এটা ফরস করেছেন অনুরূপভাবে আল্লাহ যেমন অনেক বিধান হারাম করেছেন তেমনি রসল্লাহ সাল্লাহ আলসালামও অনেক কাজকে হারাম করেছেন যেমন গৃহপালিত পশু গাধার গোস্ত খাওয়াকে হারাম করেছেন এটা আল্লাহ রাবুল আলম হারাম করেননি সেই ক্ষেত্রে আপনাকে এবং আমাকে বুঝতে হবে পবিত্র কোরআন এবং সইহাদিস দুইটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন সুরা হেজর নয় নম্বর হয় ইন্নাফিজুন নিশ্চয়ই আমরা জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে আমি হেফাজত করব। এটা কোরআন এবং সইহাদিস দুইটাই প্রথম জিকির অর্থ হলো হাদিস যা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাই নাজিল করেছেন হাদিস হিসাবে লি তুবাইন আলী নাস মানুজিল যেন আপনি ব্যাখ্যা দিতে পারেন যা নাজিল হয়েছে তাদের উপরে অর্থাৎ কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ রাবুল্লাম জিকির নাজিল করেছেন মোহাম্মদ রসল সাল্লাহামের উপরে সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে যে পবিত্র কোরআন এবং সই হাদিস দুইটা আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিজস্ব কোনো শরীয় দেওয়ার অধিকার নেই কোরআন যেমন মূল্যায়নের যোগ্য তেমনি হাদিসও মূল্যায়নের যোগ্য। দুইটার মধ্যে মর্যাদায় কোন পার্থক্য নাই একই মর্যাদা কারণ দুইটা আল্লাহ আপনি মনে করতে পারেন হাদিস না কখনোই নয় নবির একটি দুইটা উদাহরণ আপনার সামনে পেশ করতে চাই রসল সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন পঁয়তাল্লিশ টমর আয়লা হুবিল সোমবালা কতা নামিন হলো অতীন তিনি বলছেন বিশ্ববাসী শুনে রাখো যদি মোহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকে তিনি কিছু রচনা করতেন কোন বিধান তিনি তৈরি করতেন আমি তার ডান হাতটি ধরে ফেলতাম সোমালা কতা নামিন হলো অতীন অতঃপর আমি তার দেহ থেকে গলাটি কেটে জবাই করে বিচ্ছিন্ন করে দিতাম আর পৃথিবীর কোনো শক্তি এটাকে ঠেকাতে পারতো না আমার কেন আপনি একটু সচেতন হন আপনি জানুন নবী মোহাম্মদ সাল্লামের উপরে যে হাদিস আল্লাহ নাজিল করেছেন তিনি হাদিস হিসাবে তার বাণী হিসাবে তিনি পেশ করেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে আপনি কি ভাবতে পারেন আপনি কি জানতে পারেন আপনি কি বুঝতে পারেন আপনি বোঝার চেষ্টা করেন পবিত্র করেন এবং সই হাদি দুইটাই আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো টাকা মর্যাদা বেশি দিবেন কোনো টাকা মর্যাদা কম দেবেন এই অধিকার আপনার নয় একটু উদাহরণ শুনুন রসল্লা সাল্ল সাল্লাম একদিন অজু করছিলেন হাদিসটা আসছে আবুদাউদের মধ্যে ১৪৫ পঁয়তাল্লিশ নম্বর হাদিস অজু করার সময় তিনি মুখমণ্ডল ধোয়ার পরে তার দাড়ির নিচে একচুল্ল পানি দিচ্ছিলেন এই দেওয়ার সময় তিনি সাহাবা কারামকে লক্ষ করে বলছেন আসলে বিষয়টা এমন যে এতগুলো দাডির জন্য এই দাঁড়ির গোড়াগুলো ভিজানোর জন্য একচুল্ল পানি কতটুকু যথেষ্ট হতে পারে এমনটা একচুল্ল পানিতে কি হবে রসুল্লাহ সাল্লাম পানি দেওয়ার সময় বলছেন হাকাদা রব্বি, এইভাবে একচুল্ল পানি দেওয়ার জন্য মহা সম্মানিত রব আমাকে নির্দেশ দান করেছেন এভাবে আমাকে দিতে হবে তাহলে যে নবী একচুল্ল পানি নিজ ইচ্ছায় তার দাঁড়ের নিচে দিতে পারেন না এই দেওয়ার নির্দেশটাও আল্লা কর্তৃক প্রদত্ত নির্দেশিত তাহলে আপনি কি বলতে পারেন শরীয়তের অন্য কোনো আকামগুলো সেটা নসরুল সাল্লা সাল্লাম নিজ ইচ্ছাই দিয়েছেন না অসম্ভব অসম্ভব যদি একচল্ল পানি দাঁড়ির নিচে রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ ইচ্ছায় না দিতে পারেন তাহলে কি আপনি মনে করেন আপনি অন্য বিধানগুলো তিনি নিজের চাই পরিবর্তন করেছেন রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বেতির সালাদ তিনি রাত্রে আগে পড়তেন না রাত্রির শেষ দিকে পড়তেন তিনি কেরার জোরে করতেন না আস্তে করতেন মা আয়েশা রজাল্লা আনহাকে জনৈক সাহাবি জিজ্ঞেস করলেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কি বেতের সালাত রাত্রে আগে পড়তেন না পরে পড়তেন তখন মা আইসারজাল উত্তর দিলেন হ্যাঁ কখনো তিনি রাত্রির প্রথম দিকে বেতের পড়তেন কখনোই শেষ দিকে পড়তেন তখন ওই সাহাবি বলছেন আল্লাহ আকবর আমরে আহ আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন এই বেতের পড়ার ব্যাপারে আমাদের স্বাধীনতা দিয়েছেন দেখেন সাহাবীর বিশ্বাস ছিল এটা যে এটা করেছেন কে আল্লাহ এজন্য বলেছেন আমাদের স্বাধীনতা রেখেছেন একটি প্রশ্ন করলেন কেরাত তিনি জোরে পড়তেন আসতে পড়তেন মা এসা বললেন কখনো তিনি কেরাত জোরে পড়তেন কখনো তিনি কেরাত পড়তেন আসতে তখন সাহাবি আবার বললেন আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ আমরে আল্লাহ মহান আল্লাহ কতই না বড় আল্লাহর যাবতীয় শুক্রিয়া তিনি আমাদের জন্য এই কেরাত পড়ার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন আমরা জোরেও পড়তে পারি আসতেও পড়তে পারি তাহলে দেখুন রসল্লা সাল সাল্লাম বেতের সালাতে কেরাত জোরে পড়বেন না আস্তে পড়বেন এই বিধনটিও আল্লাহর পক্ষ থেকে এসেছে নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম কিছু করা অধিকার রাখেন না তাহলে আমাকে আপনাকে প্রথমত বুঝতে হবে শরীয়ত পবিত্র কোরআন এবং সৈয়াদিসের মধ্যে আছে এবং দুইটাই আল্লাহ প্রদত্ত আবদুল্লা আমর আনহ তিনি হাদিস লিখে রাখতেন তখন কুরায়শরা তাকে বলল যে মোহাম্মদ একজন ইন্ডাক বাসারণ তিনি একজন মানুষ মাত্র কখনো তিনি রেগে গিয়ে কথা বলেন কখনো তিনি শান্ত হয়ে কথা বলেন আমা তাক বুকুল্লা সেন তুমি কি তার সব কথা লিখে রাখো তখন তিনি বিরত থাকলেন এই হাদিসটি বর্ণিত হয়েছে মোস্তাদ হাকিম তিন হাজার ছয়শ ছয়চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বসে আছেন একদিন আবদুল্লাবিন আমর এই কথাটা আপত্তি করলেন যে তারা আমাকে ধরনের কথা বলছেন তখন আমি হাদিস লেখা বন্ধ করে দিয়েছে তখন নবী মোহাম্মদ সল্ল্লা আলিগুয়াল্লাম বললেন ওক্ত আমর তুমি লেখো মনে রেখো আমি মুখ থেকে যেটা বের হয় সেটা হক বের হয় হক ছাড়া কিছু বের হয় না অর্থাৎ সেটাও আল্লাহর পক্ষ থেকে এটাও হক আল্লাহ বলছেন হকাশে আল্লাহর পক্ষ থেকে সোরয় কাহাফ উনত্রিশ নম্বর একটা খুলুন আল্লাহ বলছেন হকাশে তোমাদের প্রভু পক্ষ থেকে অর্থাৎ মোহাম্মদ সাল্লামের মুখ থেকে যে হক বের হয়েছে এই হক আল্লা প্রদত্ত সুতরাং দুইটাই পবিত্র করেন এবং সই হাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে অনেকেই কোনো সোননাথকে অবজ্ঞা করেন কোনো বিধানকে অবজ্ঞা করেন এটা না করলেও চলে না ছোটোখাটো বলে আপনি ভৎসনা করেন এই সমস্ত বিষয় না বলাই ভালো হবে এগুলো ছোটোখাটো ব্যাপার আপনি বলে থাকেন শরীয়তকে ছোট আপনি কাকে ছোটো খাটো বললেন এটা আল্লাহ প্রদত্ত বিধানকে আপনি ছোটো খাটো বললেন আপনি খুঁটিনাটি বললেন আপনি কৌশলে বাঁচার জন্য শরীয়তকে অবজ্ঞা করার জন্য আপনি ক্ষিকানে বললেন কেন শরীয়তের বুঝটা আপনার মধ্যে নিয়ে আসার জন্য আপনার প্রতি আমরা বিনীত সরে বলতে চাই আপনি শরীয়তকে বোঝার চেষ্টা করুন আর মনে করুন পবিত্র করেন এবং সই হাদিস দুইটা আল্লাহ প্রদত্ত বিধান এটাকে কোনোটাকে আপনি অবজ্ঞা করতে পারবেন না দ্বিতীয়ত শরীয়তের বুঝ কৃষি সংখ্যক মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দান করেন সকল মানুষ শরীয়তের পূর্ণ উপলব্ধি পায় না বুঝে না আশা করি আমরা বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ আপনাকে বোঝার তহফিক করুক আল্লাহ আমিন সম্মানিত সুদুমণ্ডলী বিরতির সময় হয়ে আসলো বিরতির পরে আবার আপনাদের মাঝে ফিরে আসব। ততক্ষণে আমাদের আলোচনায় আপনার থাকুন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারকাত তারা কারা প্রতি তো তাদের কথাই পড়ছি গরিল তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃষ্ঠী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই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 Hai, hai. Peace, TV, insects and animals? Want to know more? মোর us!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 পরবর্তী আসসালাম আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসলাম বলছিলাম শরীয়ত আপনাকে আমাকে বুঝতে হবে সুন্দরভাবে আগে ইমান আনতে হবে আল্লাহ প্রদত্ত শরীয়ত পবিত্রকরণ এবং সৈহাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়ত শরীয়তের বুঝ কিছু সংখ্যক মানুষ আল্লাহ রাব্বুল আলমিন দান করেন সকল মানুষ শরীয়তের পূর্ণ উপলব্ধি পায় না বুঝে না আল্লাহ বলছেন সোরয়াত দুই শত উনসত্তর নম্বর আয়তে ইউকমাত আল্লাহ যাকে চান তাকে দিনের জ্ঞান দান করেন হেকমত দান করেন উতিয়া और जाके आल्लाकमत दान करें ता कल्याण दान कर सतरा श्रेणी मानूष आल्ला प्रदत्त ज्ञान पाए सन्देह नहीं रसल्लाम सहिबुखर हादिष्टा खुलन प्रथम खंडे एक पृष्ठ रसल सल्लासम आल्ला जार कल्याण कमना करें कल्याण चान ता দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সামনে আমার সামনে পরিষ্কার হয়ে গেল এই মর্মে যে রব্বুল্লা আলমিন যে জ্ঞানটা দিবেন এটা সকল মানুষকে আল্লাহ দান করেন না এক শ্রেণীর মানুষকে দান করেন দিনের বুঝটা অর্জন করার জন্য তাহলে আমি এটা বুঝতে পারি ইবনু মজার হাদিস রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন তলা বলে ইলমে ফরিদ আতুন আলা কুল্লে মুসলিম এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ফরজ তাহলে কি প্রত্যেক ব্যক্তি ফকি হবে প্রত্যেক ব্যক্তি কি শরীয়তের বুঝটা অর্জন করার জন্য গভীরে যাবে না প্রত্যেক মুসলিম ব্যক্তির পালনীয় শরীয়ত পালনের স্বার্থে যতটুকু করণীয় ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ এই উপলব্ধিটা না থাকার কারণে এই বুঝটা না থাকার কারণে অধিকাংশ মানুষ বলে থাকে আমাদের তো সারি জ্ঞান নেয় এই যে কোনো ব্যক্তির কথা অনুসরণ করি যে কোনো ব্যক্তিকে আমরা মেনে নিই ফরজ দায়িত্ব হলো দিনের এলেমটা অন্বেষণ করা কতটুকু যতটুকু অর্জন করলে এই শরীয়তের পাঁচটি রোকন এবং ইমানের ছয়টি রোকন সম্পর্কে পূর্ণ জ্ঞান পূর্ণ ধারণা আপনার থাকবে এই জ্ঞানটুকু যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি আল্লাহর বান্ধা হিসাবে আপনি কি অবদান রাখলেন আল্লাহর আপনি কি আনুগত্য করলেন আপনার বড় বিচারপতি আপনি বড় বিচারপতি কিভাবে হলেন না পড়ে কি বিচারপতি হয়েছেন আপনি বড়ো ডাক্তার কিভাবে হলেন আপনি এম করেছেন এফসিপিএস করেছেন লন্ডনে গেছেন ডিগ্রি নিয়েছেন কিভাবে হলেন না পড়ে কি হয়েছেন আপনি একজন গবেষক সায়েন্সের এমনি হয়েছেন না অসম্ভব আপনি এত জ্ঞান অর্জন করেছেন শরীয়তের ক্ষেত্রে আপনি এসে বলছেন আমাদের তো সারি জ্ঞান নয় আপনাকে কে বলেছে শরীয়তের জ্ঞান অর্জন না করে বিজ্ঞানী হওয়া শর্ত নয় শরিয়তের জ্ঞান অর্জন না করে ডাক্তার হওয়া শর্ত নয় শরীয়তের জ্ঞান অর্জন না করে সাংবাদিক হওয়া শর্ত নয় শরিয়তের জ্ঞান অর্জন না করে ইঞ্জিনিয়ার হওয়ার শর্ত নয় আপনার প্রথম শর্ত হলো আগে সার বিষয়ে জ্ঞান অর্জন করুন তারপরে অন্য জ্ঞান অর্জন করুন युझार कारण व्यक्तर वस्तुबादी ये समस्त व्यक्ता है नासिक कारण तारदे शरियतर ज्ञान नहीं एलमे फरिजा आल्ला मुस्लिम प्रत्येक मुस्लिम एलेम वर्जन कर फरज कैन आपके गवेशक होते फकी होंसिना आल्लाह फेख बा गवेषणार कुरान बुझार हादिस बोझार ज्ञान किसीक मानुष के दान करें সবাইকে দেন না আপনাকে অতটুকু অর্জন করতে হবে আমাকে অতটুকু অর্জন করতে হবে যতটুকু অর্জন করলে আপনার দিন পালন করতে পারবেন আপনি বেদিন হবেন না আপনি ইমান সম্পর্কে ধারণা রাখতে পারবেন ইসলাম সম্পর্কে ধারণা রাখতে পারবেন আপনি দিন সম্পর্কে ধারণা রাখতে পারবেন সালাত সিয়াম হজ সম্পর্কে ধারণা রাখতে পারবেন এতটুকু ধারণা যদি না থাকে আপনার তাহলে আপনি আল্লাহর সৃষ্টি কেন আপনার মুসলিম কেন আপনি আল্লাহর বান্দা কেন আপনি কি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে পারবেন যদি প্রশ্ন করেন তুমি বড় আইন আইনজীবী হয়েছিলে তুমি বড়ো ডাক্তার হয়েছিলে বড়ো তুমি ইঞ্জিনিয়ার হয়েছিলে বড় তুমি পণ্ডিত হয়েছিলে তুমি অন্য অন্য বিষয়ে অনেক গবেষণা করেছ তুমি আইন আইনজীবী হয়ে আমেরিকার আইন জেনেছো। ফ্রান্সের আইন জেনেছো। পৃথিবীর সকল আইন জানতে পেরেছ দেশের আইন জানতে পেরেছ কিন্তু তুমি কেন পবিত্র কোরআনের আইন তুমি জানো তখন আপনি কী করবেন মনে রাখবেন এলেম অর্জন করার জন্য যত সহজে অল্প সময়ে শ্রম দেওয়ার প্রয়োজন হয় অন্য কোনো জ্ঞান অর্জন করার জন্য এত সহজে সম্ভব হয় না কারণ কোরআন প্রত্যেক ব্যক্তির জন্য উন্মুক্ত করে দিয়েছে এরকম সহজ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমেন আপনি অর্জন করলেন না কেন আপনি ঘণ্টার পর ঘণ্টা বছরের পর বছর আপনি সময়ের পর সময় শ্রম দিচ্ছেন অন্যান্য এলমের ক্ষেত্রে শরীয়ত আপনা জানা নাই কেন দুই নম্বর বিষয় আমরা অল্প জ্ঞান অর্জন করে শরীয়তের ব্যাখ্যা আমি আপনি যদি করতে চাই তাহলে আপনি বিপক্ষে পড়বেন শরীয়ত সম্পর্কে আপনি উল্টা বুঝলেন যদি আপনি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন না করে শরীয়তের ব্যাখ্যা আপনি উপস্থাপন করার চেষ্টা করেন তাহলে আপনি বিভ্রান্ত হবেন কেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল আলমিন এর গভীর জ্ঞান দান করেন কারণ আগের পর্বে বলেছি শরীয়ত গভীর সবীরতের গভীরতা অনেক শরীয়ত যখন নাজিল হয়েছে সহিবুখারে দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের শরীর দিয়ে ফোটা ঘাম ঘামঝরতো তীব্র শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে যেখানে শরীর ঘামার কোনো প্রশ্নই আসে না মায়শা বলছেন ইন্না যাবি নাহ ফসাদু আহাকান তার কপাল থেকে একটুপটু ঘাম ঝরত কেন তাহলে আপনি গভীরে নিমজ্জিত হন গভীরে আপনি ডুব দেন এই জন্যই আব্বাস রাজা আল্লাহরের জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ আল্লিমুল হেকমা ও ফাকি হুফিদ্দিন আল্লাহ তুমি তাকে দিনের হেকমত দান করো এবং দিনের বুঝ দান করো এই জন্যই ইবনা আব্বাস রাজা লোক ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফসির দেখুন আজকে সবচেয়ে বড় প্রবণতা হলো এই শরীয়তের জ্ঞান ওয়ার্জন না করে একটা ব্যাখ্যা গ্রন্থ পড়ে একটা অনুবাদ গ্রন্থ পড়ে কেউ শুধু সহি বুখারির অনুবাদ পড়ে কেউ শুধু কোরআনের অনুবাদ পড়ে যদি ব্যাখ্যা দেন যদি ফতুয়া দান করেন তাহলে ভুল হওয়া স্বাভাবিক বুসটা উল্টা হওয়া এই ক্ষেত্রে আপনার প্রতি পরামর্শ হল আমি কিন্তু বোখারে অনুবাদ করতে হাদিসের অনুবাদ পড়তে নিষেধ করছি না কোরআনের অনুবাদ পড়তে নিষেধ করছি না আপনি কোরআন বুঝে অনুবাদ করে পড়ুন তবে কোনো ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো বিধান মানুষের কাছে পেশ করার ক্ষেত্রে একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিন যে কথাটা মনে এই রকম আমি কি বলতে পারি তখন আপনি বলার অনুমতি পেলেন কারণ আপনি শরীয়তের গভীরে ঢুকতে পারেননি আপনার তার সম্ভব হয়নি যদি আপনি শরীয়তটাকে না বুঝে উপস্থাপন করেন শুধু অনুবাদ পড়ে যদি বলে দেন তাহলে বিভ্রান্ত হওয়া তো খুব স্বাভাবিক রসল্লাহ সাল আলহসাল্লাম এই মর্মে অনেক উদাহরণ পেশ করেছেন শরীয়তকে বুঝতে হবে কি করে বুজাটা কিভাবে দরকার দেখুন একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করা যায় সোরা আহজাবের মধ্যে আসছে ছাপ্পন নম্বর আয়তে ইন্না আল্লাহ মালাই কাত্ল আল্লাহ নবী নিশ্চয় আল্লাহ তালা এবং ফেরেস্তা কন আল্লাহনবীর প্রতি দৌরু পাঠ করেন অনুবাদ ঠিক হলো কিন্তু বুঝটা ঠিক হলো না কারণ আল্লাহ দৌরু নাজিল করেন দৌরু পাঠ করেন না আল্লাবার কারো প্রতি দরুদ পাঠ করবেন ফেরেস তারা দরুদ পাঠ করেন আল্লাহমদ সল্লা আলা মোহাম্মদে বলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পাঠ করেন না বরং রহমত বর্ষণ করেন আজকে আমরা এই সম্পর্কে বুঝটা না থাকার কারণে নিজের মতো বোঝার কারণে উল্টা ব্যাখ্যা দিচ্ছি সুতরাং এক্ষেত্রে ভুল হয়ে গেল আপনাকে কোরআনের অনুবাদ বুঝতে হবে সাহাবে কারামের মতন আমরা বাকি পর্বে বিষয়টা আরও স্পষ্ট করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে শরীয়ত বুঝার তৌফিক দান করুক বুঝার মতো আল্লাহ আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সুবাহ আল্লাহা আশাহ আস্তা আসসালামু আলাইকুম ওরিাত আপনারা দেখছেন কসম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 विंगदेविंग डर आंतरिक बार्ता वृद्धाश्रम যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে दया नम्रतार डाना मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तरा शैश लालन करमेर कोई लांग